पारे ना? पारे। अपनी अपनी टा अपनी भास अपनी के तार के ना दें योग्य हकदार ना हन তারপরেও ওই পদ দখল করার জন্য টাকা দিচ্ছেন তখন তো সম্পূর্ণরূপে হারা কিন্তু আপনি বৈধভাবে ওই পদ পাওয়ার অধিকার রাখেন সজ্ঞানে বৈধভাবে ওই কাজ আপনি করতে পারবেন কিন্তু আপনাকে ছাড়া হচ্ছে না আপনাকে করতে দেওয়া হচ্ছে না সেই ক্ষেত্রে যদি কেউ দেয় তাহলে আশা করা যায় যে আল্লাহ সুহানা তালা ক্ষমা করে দিবে কেননা বাধ্য হয়ে সে এটা করতেছে যখন আপনি বৈধ যখন আপনি যোগ্য যখন আপনার কাজটা হওয়ার সম্মত কিন্তু তারপর করে দিচ্ছে এটা হচ্ছে ইসলামের মৌলিক নীতিমালা একটা যে শুকুর খাওয়া হারাম কথা কিন্তু শুকুর খাওয়া কিন্তু হারালে কখন যখন জীবন মরণের প্রশ্ন এসে যাবে মানুষের জন্য তো উত্তম এটাই যে কোন ক্ষেত্রে সে ঘোষ দিবে না যেহেতু এটা গ্রামের কাজ কিন্তু কোনো মতেই তার কিছু হচ্ছে না সে যোগ্য এই দেশের অবস্থা পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গেছে করতে ক্ষমা করে দিতে পারে আশা করা যায় প্রকাশ হয়ে গেছে প্রকাশ হয়নি আপনি ধারণা করতেছেন যে আপনি সেটার অধিকার পাওয়ার যোগ্য তাহলে তো হলেনা जख आनी निश्चित भाव पा तीन बोल आशा करा जाए